জীবন জীবন জীবন নিয়ে জীবন সাজানো খেলা জীবনের নামে কত যে স্লোগান কত যে রঙ জীবন জীবন জীবন নিয়ে জীবন সাজানো খেলা জীবনের নামে কত যে স্লোগান কত যে রঙ মেলা যেদিকে তাকাই দেখি যে সবাই যেদিকে তাকা যে সবাই সাজিয়েছে হাট নানা মাখা জীবন আপন খেয়ালে সাজিয়ে জীবন ভাঙছে জীবন জীবন নিয়ে জীবন সাজানো খেলা জীবনের নামে কত যে স্লোগান কত যে রঙ্গ মেলা জীবন জীবন জীবন নিয়ে জীবন সাজানো খেলা জীবনের নামে কত যে স্লোগান কত যে রঙ্গ মেলা জীবন যাদের ছিল যে রঙিন সত্য জীবন গড়ে আজ পৃথিবীর প্রতিটা জীবন তাদেরই নাম স্বরে জীবন যাদের ছিল যে রঙিন সত্য জীবন গড়ে আজ পৃথিবীর প্রতিটা জীবন তাদেরই নাম স্বরে পুণ্যের পথে চলেছে সদা যে পথে মুক্তি শান্তি গাথা পুণ্যের পথে চলেছে সদা যে পথে মুক্তি শান্তি গাথা পরিণামে তাদের পরালো জীবন শান্তির জ্যোতিমালা জীবনে জীবন জীবনী জীবন সাজানো খেলা জীবনের নামে কত যে স্লোগান কত যে রঙ্গ মেলা জীবন জীবন জীবনী জীবন সাজানো খেলা জীবনের নামে কত যে স্লোগান কত যে রঙ্গ মেলা জীবনের পথে জীবন থাকে খুঁজে নিতে হয় তাকে সত্যের চোখে খুঁজে দেখো তাই জীবন নদীর বাকে জীবনের পথে জীবন থাকে খুঁজে নিতে হয় তাকে सत्यर चोखे खुजे देखो तीवन नदी बाकी से जीवन, जीवन चाह तोम हे चिर महान जे जीवन पथे चले गे रसुले से जीवन चाह तोम हे चिर महान जे जीवन पथे चले गे रसुलेरा পুণ্য সে পথে চলতে সদা করুণা তোমার চাই যে খোদা পুণ্য সে পথে চলতে সদা করুণা তোমার চাই যে খোদা সেই সে পথে যে পথে তোমার অভিশাপার জ্বালা জীবন জীবন জীবন নিয়ে জীবন সাজানো খেলা জীবনের নামে কত যে স্লোগান কত যে রঙ্গ মেলা জীবন জীবন জীবনী জীবন সাজানো খেলা জীবনের নামে কত যে স্লোগান কত যে রঙ্গ মেলা যেদিকে তাকাই দেখি যে সবাই যেদিকে তাকাই দেখি যে সবাই সাজিয়েছে হাট নানা রং মাখা জীবন সদা আপন খেয়ালে সাজিয়ে জীবন ভাঙছে ভাগ্যশালা জীবন জীবন জীবন নিয়ে জীবন সাজানু খেলা জীবনের নামে কত যে স্লোগান সত যে রঙ্গ মেলা জীবন জীবন জীবন জীবন সাজানো খেলা জীবনের নামে কত যে স্লোগান সত যে রঙ্গ মেলা জীবনের নামে কত যে শ্লোগান কত যে রঙ্গ মেলা জীবনের নামে কত যে শ্লোগান কত যে রঙ্গ মেলা